অশোক শুয়ে আছে ফলিঙ্গ যুদ্ধের বিভিচিকা চোখে দেখছে কোনো ড্রায় নেই শুধু জ্বলে গেল পুড়ে গেল জ্বলে গেল জ্বলে গেল পুড়ে গেল পাঁচ মিনিট শুধু জ্বলে গেল পুড়ে গেল মনে হচ্ছে যে লোকটা শুয়েছিল গায়ের উপর আগুনের গোলা সব ছুঁড়ে মেরেছে এবার ঝাড়ছে সে পাগলের গেল পুড়ে গেল সে এখন হোল অডিটোরিয়ামে হাততালি তাকে ফেটে পড়ে বলে আমাদের পয়সা ওষুধ হয়ে গেছে ওই সুদ দেখ জ্বলে গেল পুড়ে গেল জ্বলে গেল পুড়ে গেল এই যে কলিঙ্গ যুদ্ধের ওই যে অনুশোচনা সেই আগুনে যে এ হয়ে যাচ্ছে সেখানে অদ্ভুত অভিনয় কি কী দেখেছি এই যুগে কোথায় কারুর কাছে ফেরার না এই জিনিস কত দেখিছি এই দুর্গা বাবুর কথাই বলছি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় চন্দ্রশেখর বইয়ে প্রতাপ করতে লাস্ট সিনে যখন যুদ্ধে আমি বেঁচে থাকতে শৈ বলিনি হবে না জানতে পারলেন তখন যুদ্ধে স্যাক্রিফাইস করবেন নিজের লাইন এই জন্যে বেরিয়ে যাচ্ছেন আর রামানন্দ স্বামী জিজ্ঞেস করছেন কোথায় চলেছে প্রতাপ উনি বললেন পেছন ফিরে একবার আমার প্রয়োজন আছে এই যে আমার প্রয়োজন আছে বলে বেরিয়ে গেলেন এটাই হোল অডিটোরিয়াম সে হাত তাড়িতে ভেঙে পড়ে একটা কথা আমার প্রয়োজন আছে ওই কথাটাই উনি বুঝিয়ে দিলেন যে আমি স্যাক্রিফাইস নিজেকে স্যাক্রিফাইস করতে যাচ্ছি মৃদু হেসে আমার প্রয়োজন এই এই তা অভিনয়ের দিক ছেড়ে একটা জিনিস যেটা নিয়ে আপনারা এ করছেন আমি বোধ হয় অনেকের চেয়ে বেশি দেখেছি যেটা এই স্টেজের সিন ব্যাপার আমার প্রথম নাটক গয়াতীর্থ যখন হয় তাতে পরেশ বোস তার নাম ছিল পটল ডব যার ছেলে অনিল কিছুদিন স্টারে শরিল উসময় হয়ে পেয়ে শিখিয়েছিলেন এগুলো অনেক সময় স্টেজে অ্যাপ্লাই করতেন তা ওর ওই গয়াত্র বই অনেকগুলো শ্রী সে একটা আশ্রমে সে মেঘের উদয় হলো ওয়ে হোল আশ্রম থেকে একবার ঝরঝর করে অ্যাকচুয়াল জল করে একবার ভাসিয়ে দিয়ে গেল সে লোক হাততালি দিয়ে হয়ে গেছে সিন বা এই পটল বাবরই দেখিছি বলে লাস্ট বই যেটা হয় মিনার হয়। যা যেটার পর ওরা চলে আসে স্টারে ধর্মদ্বন্দ্ব বই অজার্থ শত্রুর একটা প্রমোদকানুন প্রমোদকানুনের মধ্যে একটু উঁচু এসে একটা এর মতো ব্রিজের মতো ব্রিজের উপরে একটা আসন আছে তার উপর অজাত্র আবশোয়াভাবে শুয়ে আছে আর সব আশেপাশে সব গাছ ফুল বড় বড় ফুল সব আর পেছন দিক দিয়ে একটা ঝর্ণা ঝরঝর ঝরঝর করে তিনটে হুইল দিয়ে করিছিল ওটা এই ঝরঝর করে ঝর্ণা নাচ তা মিউজিক আরম্ভ হলো একটা ফাইন মিউজিক কৃষ্ণচন্দ্র দে তখন মিউজিক ডাইরেক্টর ছিলেন ডাইরেক্টর আমার একটা গাছ নড়ে উঠল তাহলে না গাছ নড়েনি একটি মেয়ে জড়িয়ে ধরেছিল ঘাসটাকে হাসতে মুখটা যে কোনো ফুল এবং তাদের যে গাছের সামনে এমন ভাবে মিলিয়ে দিয়েছে যে আবার কাণ্ড কেউ না যে ওটা লোক গাছ কেউ এইরকম করে থেকে নেবে সে অদ্ভুত এই যারা না দেখেছে তারা কিছুতেই এই জিনিস ইয়ে করতে পারবে না এই ধর্মদ্বন্দ্ব ওই একটা স্মরণীয় আর একটা জিনিস ছিল ও ওদের ওই থিয়েটারের আগে একটুখানি অন্য কথা বলিনি মিনার ভা থিয়েটার এক সময় সাড়ে চার না থিয়েটার হয়েছিল ওই স্টার থিয়েটার আসবার আগে। চার পাঁচ বছর আগে কালীপ্রসাদ ঘোষ যখন দেখলেন যে সিনেমা ভয়ঙ্করভাবে থিয়েটারকে আমভাবে করেছে যে থিয়েটার কম্পিট করতে পারছে না এমনকি বড়ো বড়ো আর্টিস্ট সিসি শিশির বাদুরি অহিন্দ্র চৌধুরী নির্মলন্দ্র এরা থাকা সত্ত্বেও থিয়েটার সেরকমভাবে চলছে না তখন কালীপ্রসাদবাবু একটাকে বললেন যে আমি সিনেমার সঙ্গে কম্পিট করবো সিনেমারও যা রেট ওই রকম আর প্রত্যহ থিয়েটার ওটা আরম্ভ থিয়েটার টাকা হায় এই করে রোজ তা এইভাবে ওরা অনেকগুলো বই করে এবং সেই বইগুলোর মধ্যে নানান রসের মিশ্রণ নানান রকম রসের মিশ্রণ নাচ আছে প্রচুর কমিক টমিক আছে সিনিক পটল সিনিক স্টান্ট আছে এইসব নানান জিনিস মিলিয়ে কত লোকের সময়টা একভাবে চলে যেত বেশ ভালোই লাগত তা এই মধ্যে পরশুরাম বলে একটা বই হয়েছিল পরশুরামের মাতৃহত্যা একটা দেখবার মতো জিনিস সেই পরশুরামের মা এই পিতা বলেছিল যে মাকে মারো শরৎচারী যে এবার কুড় দিয়ে এক সেকেন্ডের জন্য একটা ডার্ক নিভানুনি দেবী বড় আর্টিস্ট ছিলেন দেবী মা শাসদেব দেখা গেল যে পড়ে আছেন পাটা এরকম করছেন আর গলগল রক্ত উঠছেন এই কাঁটা দিয়ে মাথাটা নেইখানে কাটায় অনেক সময় অনেকে ভেঞ্চ হয়ে গেছে তারপরে খানিক বাদে ওর বাবা একটু বলেন সাপেক্ষ ওটা একটা জায়গায় কাটা আছে সেই মাপে ওই পরশ্রমের মা এসে শুয়ে ওই যে শুয়ে শুয়ে নিচে লোক থাকতো রেডি থাকতো ওই প্ল্যাটফর্মটা সরিয়ে যেত মুন্ডুটাকে ভেতরে চলে যেত আর এই গলার কাছে ওই একটা লাল এই সালুর মতো এরকম একটা যে কাটা গলা এ করে ওখান পিছিয়ে দিয়ে আমারই একটা নাটকের পটলঘু বাইরের একজন লোক খেয়ে এসেছিল তখন এই তাগড়া তোল বলে একজন তাকে এক লাচি ওখানে এখানে দাঁড়াতে বলেছি কেন লোক ঢোকে মানে লোক ঢুকলে তো এটা দেখে ফেললে তো জিনিসটা আর কিছু এনে দেখতে দিতেন তা এই স্টারে প্রথম আমার যে নাটক হল চক্রধারী তাতেও অনেক ওই রকম অদ্ভুত সব সিন ছিল এবং একটা বইয়ের কথা বলছি মহালক্ষ্মী বলে আমার একটা বই হয়েছিল স্টারে তার একটা সিনের কথা বলছি গণেশের জন্ম হয়েছে ওই শনি তাকে দেখতে এসেছে স্টেজ জোড়া চোখ আগুন বেরলো গণেশের মুহূর্তটা ঘুরে গেল তখন নারায়ণের এতে নারায়ণ বললেন যে উত্তর শিওরে যাকে দেখবে তার মুস সুদর্শন যে এ কথা সুদর্শন এলো এসে খবর নারায়ণের কথা মতো আবার বেরিয়ে চলে গেলো খানিক বাদে সেই সুদর্শন আবার এলো এসে তার ওপরে একটা মূল্য হাতিক মূল্য সেটে এসে সেই বাচ্চার গলার এখানে এহে। বেরিয়ে চলে গেল বাচ্চাটা নড়ের চড়ে উঠ মায়ের কোলে তখন সবাই বলল যে তুমি গণেশ জন্মে বসো আমরা তোমাকে দেখি সিদ্ধ সিদ্ধাঙ্গনার সাথে বেরলো তখন এই স্টেজের সামনে একটা সিংহের এই রকম বই সেটা উঠে এ করলো কেশর টেশর এ করে দিল তারপর উনি বসলেন সিদ্ধ সিদ্ধাঙ্গনটা স্তব করতে লাগলেন তো এইগুলো তোকে সামনে তি চোখের দ্বিতীয় চোখ থেকে আগুনের একটা শিখা বেরলো বেরিয়ে এসে ওখানে মদন ছাই হয়ে গেল সে জিনিসটা পরবর্তীকালে ছিলেন কিছু কিছু আমি হয়েছে ওটা করলো মানে সব মেজারমেন্টের ব্যাপার খুব এই কতগুলো টিউব কাঁচের টিউব ওই যেখানে যে হাইটে ধরুন এই পাহাড় এই এখানে মহাদেব দাঁড়িয়েছে এই মহাদেবের এই তৃতীয় চোখ তৃতীয় চোখের ভেতর বাল্ব ওখানে একটা লাগানো আছে জ্বলে উঠো আর এই যে এইগুলো এই এইভাবে আগুন যেভাবে ছড়িয়ে পড়ে শিখা এইভাবে সব গেছে এইরকম অনেক পশ্লি তবে এ খুব বড় সিনের মানুষবাবুও ছিলেন জাইগানটি সিন করার এইসব প্যালেস ট্যালেসে আমার সমৃদ্ধ বই উনি যে করিছিলেন সেট অদ্ভুত সেট সব একরকাল হোক সেই ঘাট বই যখন নাট্য ভারতীতে হয় তখন অহিনবাবু ছিলেন আমাকে একদিন ফোন করলেন নানু সিন করছিলেন বললেন মহেন্দ্র আপনার পটল বাবুকে আমাকে দিন তিন কি যত খুশি করো আর তারপর তখন এক একটা বই হতো তখন কত উৎসাহ কত কাঠ কত কাপড়া আচ্ছা কত টাকা মোটামুটি খরচা হতো তখন একটা ভালো প্রোডাকশন তখনকার দিনে সাজানো বাবা আমাদের অনেক আগে অনেক আগে আমরা তো রাজাহানের মানে সমুদ্রগুপ্ত তা তো পটল বাবু জানেন না জিজ্ঞেস করছিলেন পটলবাবু বলেন আমি করিয়েছিলাম আমি বসে ভাবছি যে কি করি দুর্গেশন্দরী একটা নতুনত্ব কিছু করতে হবে এই একটা মডেল তৈরি করিয়েছি একটা প্ল্যাটফর্ম আমা টেবিলের উপর রেখে রাত দিন ভাবছি শেষে কাঠ কিনে এনে মিস্ত্রি দিয়ে করালাম মানে স্টেজটাকে ভাগ করে দিলাম একটা প্ল্যাটফর্ম ওখানে হলো আর এইভাবে আর একটা প্ল্যাটফর্ম হলো একবার ওর দিয়ে একটা সেট এদিকে একটা সেট নিচে এখানে একটা সেট এখানে একটা সেট আর সেট ঢেকে দিয়েছিলাম ওই জিনিসটায় পটলবাবু আমারই একটা সতী তুলসী বলে নাটকে একটা স্টেজের অভিনয়ের সিন নৃত্য নৃত্যাভিনয়ের সিন ছিল তার একটা সিনের কাঠে নই দিয়ে করেছিলেন ময়ূরের পালক দিয়ে ময়ূরের পালক ওই সেলাই করে করে করে একটা কাপড়ের উপর সেই জাপানি পাখা যেমন এইভাবে খুলে যায় মন্দ হয় ওইভাবে চারটে ময়ূরের পালক দিয়ে চারটে এ করেছিল প্রথম সব বন্ধ ওই সিনে অভিনয় হবে শরী সতী তুলসী বলতো তা ওই সিন হচ্ছে ওই সিন যেমনি হলো এটা এইভাবে বন্ধ হয়ে গেল আর এই কোর্ণের টা হয়তো এইভাবে খুলে এখান থেকে এ মানে সেকেন্ডে সেকেন্ড আবার এটা হয়ে গেলো টক্ষর এটা বন্ধ হয়ে গেল এটা খুলে এখানে এই মানে সিনেমাতে যত হয় তার নয় আমি অদ্ভুত আমি আমার এসে তা এ হয় যে নাটকে এতটুকু সময় যায় না অ্যাকশনের একবারে সিন চোখের টুইলা বা আই এখন সঙ্গে গিয়েছে এইরকমভাবে ওটাকে করেছিল তারপরে ওই যে প্ল্যাটফর্মটা রইল ওই প্ল্যাটফর্ম পরে এতে গিয়ে ওগুলো সব খুলে ফেলে ওই প্ল্যাটফর্মটা এ করলাম গর্বান্ধর দুর্গ হিসেবে ইউজ করলাম ওই দুর্গের পাথরটাথর দিয়ে এ করে সেই ওসমান উঠছে উঠে মানে ছাতের যাচ্ছে আয় একে বিমলাকে বাঁধছে সেসব জিনিসগুলো মনে হচ্ছে যে একটা সত্যি দুর্গে এসে গেছে আবার ওইটাকেই লাস্ট সিনে করেছিলাম ওই প্লাটফর্মটা রেখে দড়ি রং করে আর তার সঙ্গে ওই কিছু পাতা এ করে মানে ক্লিপার্স সব দিয়ে ঢেকে দিয়েছিল ওই প্ল্যাটফর্মটা এটা প্রমোদ উত্থান আর ওই ডুম এই গোল ডুমে একটু একটু দাগ দিয়ে চাঁদ করিছিল দিয়ে সে ঘুর্লির নাইটে ওই এদের বিয়ে হচ্ছে ওই জগৎ সিং সঙ্গে দরকার হয় কোনো কোনো বইয়ে ধরুন একটা ভালো সেট অভিনয় করতে পারে তখন তো রিভলভিং ছিল না তখন রিভলভিং ছিল না বাংলাদেশে রিভলভিং প্রথম হয় রংমহলে যে ফার্স্ট সিনে সে সচিমাতা গোবর দিয়ে যাচ্ছেন আমার ভাই সে দেখে দেখে বলে দেখ যেমন সচিমাতা গোবর দিয়ে চলে গেলেন না মনে হল কি আর একটা চাদর বলে গাছ জড়িয়ে দিলে ভালো সকালবেলা ঠান্ডা মানে লাইটের মনে হয় আর একটা জিনিস ওই উনি করেছিলেন টেকনিকে রাতে বই ওয়ান্ডারফুল প্রোডাকশন আপনি তো এখনো যুক্ত আছেন আগেও ছিলেন আপনার আগে যা হয়েছে ওটাও দেখেছেন আপনার কি মনে হয় কোন দেখুন বলা খুব শক্ত আর তারপরে আমার নিজের যদি বলেন আমার নিজের খুব ভালো লাগে না অভিনয় ভালোবাসি অভিনয় সারা জীবন করেছি নাটক প্রডিউস করেছি ডিরেকশন দিয়েছি সেই জন্য এটা এখন এমন হয়েছে যে ত্যাগও করতে পারি না কিন্তু থেকে শাস্তি ভোগ করতে অনেক সময় ভাবি যে আগেরে হতো তাহলে চাপ কে দিত চাপ কে দিতি পেয়েছি নষ্ট করছো মেয়ে গুণ পর্যন্ত ছেলেরা মেয়েরা নিজেদের অন্য সব গল্প স্টেজের মধ্যেই আমি একাধিক এমন সিনে অভিনয় করতে করতে এখনো এই ছবি একটু আসতে গোলমাল একটু আসতে এই হই হই মানে সবই হচ্ছে শুধু অভিনয় জিনিসটাই হচ্ছে অভিনয় জিনিসটাই হচ্ছে না আর একেবারে চাকরি চাকরি চলে গেলে তখন ঢুকবে গেছে হ্যাঁ গাইয়ে না হলে হতো টেপে চল আবার যেদিন লোডশেডিং হয় সেদিন আর টেপও বাজে না এমনও অবস্থা গান মানে আবার এমনও দেখেছি যে ভালো গাইয়ে গায়িকা তার গান তিনি রেকর্ডও গান তার গান তিনি টেপ করেছেন তিনি লিপ দিচ্ছেন তার তখন মনে হয় এই সঙ্গীত শিল্পীকে এবারে মানে পরিচালক এর সব শেষ করে কেন হচ্ছে এটা যদি এতে করেন তাহলে তারা আজ এখানে করছেন কাল এখানে কোনো কারণই নেই এবং উচিত না তারা বলেন পাওয়া যায় তা আমরা দশ বছর গায়ে পেয়েছি ছেলে আমি আমি একটা করাছি আঠেরোখানা গাড়ি নয় এটা লাইভ মিউজিক ছাড়া থিয়েটার হয়তার কথা আমি আর দ্বিতীয় কথা একটা কথা বললেন না সকালবেলা মেয়েদের আলাদা এনে বলাই কারণ তখনকার দিনের মেয়েরা লেখা জানা যারা মেয়ে বেশি আসতো না অন্য টাইপের মেয়েরাই সব আসতো তাদের উচ্চারণ সময় গোলমাল হয় ব্যাটার ছেলের সঙ্গে লজ্জা পাবে কাজে তাদের সকালবেলা আনিয়ে তাদের নিজে বসে প্রোনাউন্সিয়েশন ঠিক করে দিতাম এমনকি কোনো জায়গায় একেবারেই বলতে পারছে না সেটা কেটে দিয়ে আবার একটু বার বসিয়ে তাকে একটু তৈরি করে নিয়ে তবে ব্যাটার ছেলেদের সঙ্গে তারপর ওই যে বই অপন হবে দর্জি এসে গেছে সকালবেলা সেই দিন রিহার্সাল মেয়েদের রিহার্সাল হয়ে গেছে তারপরে চলে গেছি বড় বাজারে দর্জিতে নিয়ে রং মিলিয়ে কাপড় কিনব যে খাওয়ার কোন প্রশ্ন হবে এসব দর্জি বলছে যে এতটা লাগবে আমি কালার চয়েস করে এইসব করে আসতে হয়তো আমার দুটো বেজে গেছে দুটো সময় রিহার্সেল হয়তো দুটো পাঁচ দশ হয়ে গেছে আমি স্টাফের কাছে অ্যাপোলজি চেয়েছি যে আমার পাঁচ মিনিট দেরি হয়নি চান হয়নি রিহার্সাল চালানো তারপরে চাকরকে বলি হয়তো যে টোস্টার অংরেট আমার ওই খাওয়া ওই হয়ে গেল এই করে তো প্রত্যেক বইয়ে সারা রাত্রির বসে দর্জি মেশিন চার পাঁচ মেশিন নিয়ে দর্জি সারা রাত ধরে কাজ করছে এইরকমভাবে সবাই নিজেই করতেন ডিজাইন কিছু কিছু আমি করতাম পটল বাবু যিনি সিনে করেন তিনিও কিছু কিছু করতেন আর একটাই সে কোম্পানিটা এখন উঠে গেছে ডালিয়া কোম্পানি বলে একটা কোম্পানি ছিল বিমল বাবু বলে এক ভদ্রলোক তিনি কস্ট্যুমের খুব ভালো এ ছিলেন হ্যাঁ হিস্টোরিক্যাল বইটে খুব ভালো কস্ট্যুম এ করতেন সে বিমল সঙ্গে কনসাল্ট করতাম বিমল এইরকম তো বই এইরকম চরিত্রে করবো কি পোষা করে ভালো হয় বিমাল বলে দিতেন যে এই ধরনের একটা করেছেন দেখব না অমক কাপড় দিয়ে করে দেবো এই ধরনের বহু কস্ট্যুম যখন আপনার ঠিক করলেন পড়ুষে ঠিক করলো আপনার তারপরে কি করে স্ক্রিপ্ট করা হলো তারপর কি করে আডো কি করে লাইট হলো এগুলো পরপর একটু না কি করে পড়ুশ হলো কতদিন এলো কীরকম এলো তো সাধারণত হতো জানেন আমাদের সময় তো এরকম হাজার রাত্রির বারোশো রাত্রির চোদ্দোশো কখনো চলেনি চালায়ও নিজেও যেমনি একটু দেখা গেছে যে সেলটা একটু কমজোরি সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে বই নিয়ে এবং আমি তো সারারাত্রির জেগে পাঁচ ছ দিনের মধ্যে বই কমপ্লিট করবো সে বই সাহিত্য হিসেবে হয় তার বাঁচলো না কিন্তু তবুও পঞ্চাশটা ফ্যামিলির অন্যের যোগান হল আর্টিস্টরা বাঁচল বইয়ে সেল হলো তা সেই বই যখন হয় এদিকে আগে সকলে এই যাই আমি এই বই নিয়ে পড়ছি করে সবাইকে শোনালাম ফাইন্যসিয়াল আলাদা সবসময় যেমন স্টারে শরীর বৃত্তির মশাই ছিল মালিক উনি শুনতেন কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার কখনো করতেন না অন্যটাই তারপরে সবাইকে শোনালাম শোনাবার পর নিজে যা কাস্টিং করেছে সেটাও হয়তো প্রোপ্রাইটারকে বললাম যে এইভাবে কাস্টিং করেছি যা ভালো যদি তার কোনো একটা সাজেশান থাকে যে দেখুন এটা মুখে হলে কেমন হয় তা আমি অনেক সময় বলেছি যে তুই জোর দিয়ে বলুন না মুখে দিয়ে করে বলেন আমি জোর দিয়ে বলব না কেন বলবেন তখন বলে যে দেখুন আপনি আমার বই প্রডিউস করছেন ষোলো আনা দায়িত্ব আপনার ওপর দিয়েইছে বই যদি ফ্লপ করে আপনাকে আমি ঘ্যাঁচ করে ধরব কেন ফ্লপ করব কিন্তু আমার কোন সাজেশন যদি আপনি মানেন উট করে দেওয়া হলো মুখস্থ করো সব আর মেয়েদের বলানো মুখাস্ত সবাই না প্লাম্পিং এর উপরে অনেক সময় ওই ফ্রমটা যারা থাকতো তাদের করতো তাদের হাতের লেখা অনেক সময় ভালো থাকতো আলোচনা হতো যে এই পটল বাবু হয়তো কোন একটা যে আমার একটা কিছু কাজ চাই একটা কিছু করে দিতে পারেন কিনা তা দেখলাম যদি নাটকের পক্ষে সেরকম কিছু করা সম্ভব হয় পটলভূকে একটা ভালো দিতে পারেন তাহলে পটলভূকে সেই চান্সটা দিতাম তো পটলবাবু তারপরে কাজ আরম্ভ করলেন কেসি দে গানের স্যুট বেশিরভাগই কেসি দেই দিকে দিতেন পরে উনি পালটে কিসলেন অন্য লোক নিয়েছে অনেকেই দুঃখ আছেন আর অনেকেই সব ধীরেন দাস এই সব কাজ করেছেন তা ওর একটা জিনিস দেখেছি দে উনি গান যখন দেওয়া হতো উনি তো নিজে অন্ধ একজন পড়ে দিত উনি হারমোনিয়াম নিয়ে একজন বসেছে ঘুমগুন গুন ওই ওখানে বসেই নোটিশন করে দিতেন উনি ওই নিয়ে যে ভাবনা চিন্তা করা বা বাড়িতে নিয়ে যাওয়া কখনো যেত ওখানে বসেই সব গানের নতুন মোখানে হয়ে গেল যে জিনিসটা হ্যাঁ দেখেছিলাম আমার দেবী দুর্গা বলে নাটক হয়েছিল মিনাভা থিয়েটারে তাতে ওই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলাম তা ওকে দেখেছিলাম ওই ওপরের ঘরে এলেন পান জর্দা এসব প্রচুর হয়েছে তাকে হারান দিয়ে বলেছেন বন্ধু কী ধরনের গান হ্যাঁ এইরকম একটা তহবানের সকাল হচ্ছে একটা ঋষি কুমাররা বেদমন্ত্র পড়ছে দেখো ঊষ ভদ্রে ভীরাহন্ত এইভাবে শ্লোকটাই বলেন তারপরেই সে উষা আলোকিত রথে এসো পথে কি গান হয়ে গেল গান হয়ে গেল কেমন হলো হ্যাঁ আহা করে হা হা বাড়ি ভেঙে বেড়ে এই বন্ধনা হচ্ছে তার সখীরা সব রয়েছে একটু হারনেম করে দেখো ঢালো মদিরা মধু ঢালো মধুরঞ্জিত হোক পানো ঢালো মদিরা মধু আপনি তো গান করতেন তো সে সময় না আমি গান সেই আগে বাথরুমে গিয়ে গান করে আমি আমার ভাইটি বলতো যে রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত গাইতাম তাল জিনিসটা আমি জানি না আমার নাতি নাতনির সেই দিকে খুব অথরিটি হয়ে গেছে করছে তা দামি পারি না তবে গান কিন্তু আমার যত বইয়ে ওই কমলিকামিনী বইয়ে আমার নয় আর এই দেবী দুর্গা বইয়ে আমার নয় সব নাটকের গান লেখা আমার থাকলে গানের সু দিয়ে না এরম একটা আমার এই চক্রধারী বই যেটা দিয়ে স্টার অমন হয় ওই একটা সিনে বসন্তর আবির্ভাব হিরো হিরোইনের মিলন হবে সে বসন্তের আবির্ভাব হবে মরায় গাছের ডালপালা করা সেগুলোতে আস্তে আস্তে সব মিউজিকার হয়ে গেছে সব পাতা ধরছে ফুল এই করে পিক দেখে উঠল একটা মানে অপূর্ব একটা বাগানে আস্তে আস্তে ট্রেন পাই নিয়ে একটা বাগানে পরিণত হয়ে গেল তারপরে ওই ক্যারেক্টার কতগুলো বেরিয়ে পড়লো ওই কেউ ককি সেজেছে কেউ এসেছে ওই সব কষ্ট করে কেউ ময়ূর সেজেছে সব ক্যারেক্টার আচ্ছা এখন তো কাপড়টা এসেছে হ্যাঁ করছে সেই সময় আপনার কে লাইট করতো কে ইউজি করতো কে যা লাই সে পটলভোগ নানুভোগতেন ওরা এই যে আগে ডেকে আলোচাল করে তারপর আমাদের ছাড়তেন যে আপনি যাত্রাও তো করেছেন যাত্রা থিয়েটার এইটা কিরম না দৈনিকও করেছেন এখন আধুনিক ও করেছেন এটা আমাদের সবাই খুব এর আগেও যাত্রা আমাকে দেখুন আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল আমার যাত্রা করতে পারলে ভালো জিনিসই হয় কিন্তু হয় না এখন ভালো জিনিস হয় না যতই লোকের ভিড় হোক যাই হোক মিনিংলেস যেমন অভিনয় তেমনি বহু নাটকের বক্তব্যই কিছু নেই সে নাটকগুলো ভালো লাগে না আর অভিনয় তো সে এত চড়া সুরে সে বিরক্তিকর মনে আর অ্যাটমোসফেয়ারই মানে ওই প্রত্যেকেই এক হয় কিংমেকার এক একজন ও যারা বহু টাকা রোজগার করেন সেই তারা ভাবেন যে নাম একটু আমার ভালো লাগে না যে জন্যে আমাদের যাত্রায় আমাদের থিয়েটারে এসে নামটা খুলে গিয়েছে একটু পাকলেন্টের মতো সে একজন আমাকে বলেছিল স্যার অনেক কিছু করতে পারলেন কিন্তু আপনি যাত্রাকে ভালোবাসলেন না রাইট আমি করে লাগে খাওয়া দাওয়া তভাত এই হিরো একদিন এক জায়গায় আসামে যাচ্ছি প্রভাত প্রভাত কি নাম প্রভাত মুখানে কি মানে আগেরকালে খুব বড় আ ছিলেন যাত্রা টপমোস্ট আমার ছেলেবেলায় তার অভিনয় থেকে মুক্ত হয়েছি প্রভাত মুসু প্রভাত তিনিও সেই তালে আছেন আমাকে নিয়েছে সেদিন আমাকে গাড়িতে নিতে সাধারণত সেদিন গাড়িতে খারাপ ছিল ওদের একটা ট্রাক ট্রাকে ড্রাইভারের পাশে আমি একা বসেছি আর সব ওপরে বসেছি সিডিয়ারে যাচ্ছে তা প্রভাতবাবুর ওপরে শীতের রাত্রে ওর বোধহয় একটু ইউরিয়ান হবে গাড়ি রাখতে বলবেন ইউরিন করে আসছেন ও তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আমরা গাড়ি রাখতে পারব না তারপরে আমি ওকে জমে যায় প্রভাতবাবুকে ওপরে ওই দিয়েছেন কেন জায়গা নেই জায়গা নেই আপনি আমার কাছে কেন জানি আপনি আসুন তো আমার পাশে বসে নিল আমার তখন চব্বিশ জল এসে গেছে এই লোকটা এককালে কি দুর্ধর্ষ অভিনয়ের আমি পরের দিন ব্রহাদূ খাচ্ছি একেবারে সন্ধ্যের সময় সকলে খাওয়া হয়েছে তারপর একেবারে খাচ্ছে আমি আমি তো যাত্রা জানি না আমার গুলটুল হলে কিন্তু একটু বলে দেবেন ব্রহদ্রলোক একেবারে ফেলেছে এভাবে আমাদের কোনো আর্টিস্ট আমাকে কখনো বলেনি আপনার মতো লোক এই কথা বললেন সেই জন্য এখন তো মারা গেছে সেই কথা বলছে এরকম একটা বিচ্ছিরি একমস্য আমার ভালো লাগে না কি এক জায়গায় অভিনয় করতে গেছি আমায় বলছে স্যার একটু মাটা গুলো যখন বলছেন আর একটু খেলিয়ে বললে ভালো হয় মা বলবে তখন খেলিয়ে বলবে দেখুন আপনারা জানেন যে আমি এই ধরনের অভিনয় করি এই জেনেই আমাকে নিয়েছেন এবং যারা দেখতেছেন আমি থিয়েটারের লোক তারা ভালো করেই জানেন আমাকে কাজে এর বেশি তারা আমার কাছে এক্সপেক্ট করতে যাবেন না পাবেন না ইচ্ছা হয় শুনুন না শুনবেন আমি এক তিলে দুটো কখন আমি আরো রাগ করে আর রিয়ালিস্টিক আর ন্যাচারাল একদিন যা করি তার চো ন্যা নট্য একদিন কাজ কাছে আমার একটা যদি আপনার রেলের সাজিয়ে দিতাম এক্সিটের মুখে তিলটা হাততালিয়ে আপনি করে হাত তাড়ে করে গেলেন হাসছে হলে আপনি অদ্ভুতভাবে নিজেকে আমি না ওভাবে হাত থালিয়ে আমার ভালো লাগে না তো এই যাত্রার কি ভালো লাগে না তবে থিয়েটারের পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক সত্যি আমার খুব ভালো লাগে অভিনয় করতে খুব ভালো লাগে বিশেষ করে যেটা আজকে উঠে যাচ্ছে সেইটি সবচেয়ে বেশি ভালো লাগে ব্ল্যাঙ্কভার্স অ্যাক্টিং সেটা আর এখন কেউ করেই না অথচ ব্ল্যাঙ্কভার্স অ্যাক্টিং আমার নিজের বিশ্বাস ব্ল্যাঙ্কভার্স অ্যাক্টিং যদি কেউ করতে পারে তাহলে তারা আর কিছু অভিনয় শিখতে হবে না অভিনয় করেই সে তৈরি হয়ে যাবে দেহধারী অংশ মালী সমর স্বরূপের সতেজ সুপ্রকাশ কে আপনি পুরুষ নহি অংশুমালী তাহার সেবক আমি আশ্রম তোমার মৃগ ভ্রমে বসিয়াছি ধেনু সং্রোধ একমাত্র ধেনু গেছে পরিবর্তে তার প্রতিশ্রুতি দাঁড়িতেছি স্বর্ণ দিব ভারে ভার সহস্র সহস্র দেব কি বললে নাম কর্ণ বসু সেন নাম লোকমুখে মুখে কর্ণ নামে প্রসিদ্ধি আমার হস্তিনা নিবাসী আমি হস্তিনা নিবাসী তুমি শুনিয়া তো বহু দূর হস্তিনা ভদ্র ঘটাতে আপদ কিহেতু এ সুদূর দক্ষিণে ভগবান রামের নিকটে স্মৃতিটা সেজন্য ধনুর্বেদ তুমি কি রাজার পুত্র নহি রাজার আত্মীয় পুত্র তাও নহি তবে ইহার অধিক প্রশ্ন করো হলেও সমর্থ আমি দিব না উত্তর বলিবার যাহা বলিয়াছি প্রাণ ভয় করি নাই সত্যের গোপন সত্য যদি অভিশাপ প্রাপ্তিযোগ্য হই বিচারে তোমার অভিশাপ ভয়ে নহি কার কণ্ঠস্বর কার কণ্ঠস্বর স্বর্ণময়ী প্রতিমা চির পরিচিত কণ্ঠে আবার সান্তনা দিতে এলো কার কণ্ঠস্বর কে কে তুমি বালক সেই নীল নীল নয়ন দুটি আখি তারকায় সেই স্নিগ্ধ অমৃত পরশ বালক বালক তোমার দিলু আমি তব আসিয়া আসি নাই শনিবারে প্রিয় সম্ভাষণ রণ রণ মরে দেহ রঘুবর শত্রু শত্রু নহ তুমি শ্যামকান্তি বনান্তের নবীন বসন্ত শোভা চিরভাগত তুমি ওই চক্ষু দুটি তব তবাদশ বর্ষ ধরি করিয়াছি ধ্যান আমার সে দেবী মূর্তি মাঝে তব তবমূর্তি ছিল গন্ধ স্পর্শ তার এসেছিল প্রাণে ভালো দেখি সে দেবী মূর্তি আয় আয় ওই দেখি এ যে জননী আমার জননী তোমার তবে তুমি সীতার তনয় জিজ্ঞেস করার আছে তারা আপনাদেরকে শেষ করবে সবাই তুমি কিছু কারণ আপনি যেটা বললেন তার মধ্যে এটা কোন সময় পরে যুদ্ধের সময় কিরকম নাটক চলেছিল ওই সময় খুব ভালো স্টেজ খুব ভালো চলেছিলো যুদ্ধের খুব ভালো চলেছিলো মানে রায়টের সময় হলো কি আমি হিস্টোরিক্যাল যেমন টিপু সুলতান হায়দার বই যখন গেল সেই সময় হায়দার পাড়ার ছেলের হবে না সে খোলা হয়ে গেল এত টাকা খরচ করে বই পড়ি বই বন্ধু রাখি কি আগুন চালিয়ে দেবে তখন বাধ্য হয়ে রাত জেগে জেগে বসে বইয়ে সব ক্যারেক্টারের নাম পালতে বইকে রায়গড় নাম দিয়ে আর একটা মুসলিমের সময় আমাদের ওখানে মুসলমান কর্মচারী অনেক ছিলেন কাছে বলে ছিল আমাদের গিয়ে মাইনে করা এই শালক সবের ধোয়া টোয়া যা জামাকাপড় কাছে ঘোড়ার গাড়ি ছিল তখন মোটর একটা ছিল কিন্তু ঘোড়া বেশি। বেশিরভাগ সব আর্টিস্ট আছে তার কোচ মান শহীদ সাহেব মুসলমান থিয়েটারে শিবটা যারা তাদের মধ্যে মুসলমান ছিল মিস্ত্রী মুসলমান ছিল এরা প্রায় আট জন। যখন রায়ট বেঁধে গেলো তখন পাড়ার ছেলের যার দিক জানে যে স্টারি এরকম সব আছে ওরা তো তখন ভয় কাঁপছে তখন আমি তোদের কোনো ভয় নেই ওদের নিয়ে